বিস্তৃত প্রান্তরে ঘন অন্ধকার নামে প্ল্যাটফর্মের ইউকা গাছটা ডালপালার মধ্যে দিয়ে রাত্রির বাতাস বেধে কেমন একটা শব্দ হয় মাঠের মধ্যে প্রহরে প্রহরে শেয়াল ডাকে এক একদিন গভীর রাতে দূরে কোথায় সিংহের গর্জন শুনতে পাওয়া যায় অদ্ভুত জীবন ঠিক এই জীবনই সে চেয়েছিল এটা রক্তে আছে আপনারা শুনছেন বাংলা গল্প পডকাস্ট বাংলা গল্প পডকাস্টে আজকে চাঁদের পাহাড়ের দ্বিতীয় ভাগ আজকে শুনবেন ইউগানটার দিগন্ত বিস্তৃত তৃণভূমির মাঝখানে একটি ছোট্ট স্টেশনের স্টেশন মাস্টার শঙ্করের অভিজ্ঞতার গল্প আর আপনাদের পরিচয় হবে নির্ভীক পর্তুগিজ অ্যাডভেঞ্চারার ডিয়েগো অ্যালভারেজের সঙ্গে তাহলে আর দেরি না করে শুরু করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় 3 নতুন পদ পেয়ে উৎফুল্ল মনে শঙ্কর যখন স্টেশনটাতে এসে নামল তখন বেলা তিনটে হবে স্টেশন ঘরটা খুব ছোট মাটির প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম বা স্টেশন ঘরের আশপাশ কাঁটাদারের বেড়া দিয়েই ঘেরা স্টেশন ঘরের পিছনে তার থাকবার কোয়ার্টার পায়রার ক্ষোপের মতো ছোট যে ট্রেনখানা তাকে বহন করে এনেছিল সেখানা কিশুমুর দিকে চলে গেল শঙ্কর যেন অকুল সমুদ্রে পড়ল এত নির্জন স্থান সে জীবনে কখনো কল্পনা করেনি এই স্টেশনের সেই একমাত্র কর্মচারী একটা কুলি পর্যন্ত নেই সেই কুলি সেই পয়েন্টসম্যান সেই সব এরকম ব্যবস্থার কারণ হচ্ছে এই যে এই সব স্টেশন এখনও মোটেই আয়কর নয় এর অস্তিত্ব এখনো পরীক্ষা সাপেক্ষ এদের পিছনে রেল কোম্পানি বেশি খরচ করতে রাজি নয় একখানি ট্রেন সকালে একখানি এই গেল আর সারা দিন রাত ট্রেন নেই সুতরাং তার হাতে প্রচুর অবসর আছে চার্জ বুঝে নিতে হবে এই যা একটু কাজ আগে স্টেশন মাস্টারটি গুজরাটি বেশ ইংরেজি জানে সে নিজের হাতে চা করে নিয়ে এল চা বোঝাবার বেশি কিছু নেই গুজরাটি ভদ্রলোক তাকে পে খুব খুশি ভাবে বোধ হলো সে কথা বলবার সঙ্গী পায়নি অনেকদিন দুজনে প্ল্যাটফর্মের এদিক ওদিক পাইচারি করলে শঙ্কর বললে কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা কেন গুজরাটি ভদ্রলোকটি বললে ও কিছু নয় নির্জন জায়গা তাই শঙ্করের মনে হলো কি একটা কথা লোকটা গোপন করে গেল শঙ্করও আর পিড়া করলে না রাত্রে ভদ্রলোক রুটি গড়ে শঙ্করকে খাবার নিমন্ত্রণ করলে খেতে বসে হঠাৎ লোকটি চেঁচিয়ে উঠল ওই যা ভুলে গিয়েছি কি হল খাবার জল নেই মোটে ট্রেন থেকে নিতে একদম ভুলে গিয়েছি সে কি এখানে খাবার জল কোথাও পাওয়া যায় না কোথাও না একটা কুয়ো আছে তার জল বেজায় তেতোয়ার কষা সে জলে বাসন মাজা ছাড়া আর কোনো কাজ হয় না খাবার জল ট্রেন থেকে দিয়ে যায় বেশ জায়গা বটে খাবার জল নেই মানুষজন এখানে স্টেশন করেছে কেন শঙ্কর বুঝতে পারলে না পরদিন সকালে ভূতপূর্ব স্টেশন মাস্টার চলে গেল শঙ্কর পড়ল একা নিজের কাজ করে রাধে খায় ট্রেনের সময় প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ায় দুপুরে বই পড়ে কি বড় টেবিলটাতে শুয়ে ঘুমোয় বিকেলের দিকে ছায়া পড়লে প্ল্যাটফর্মে পায়চারি করে স্টেশনের চারধার ঘিরে ধুধু সীমাহীন প্রান্তর দীর্ঘ ঘাসের বোন মাঝে ইউকা বাবলা গাছ দূরে পাহাড়ের সারি সারা চক্রবাল জুড়ে ভারী সুন্দর দৃশ্য গুজরাটি লোকটি ওকে বারণ করে গিয়েছিল একা যেন এইসব মাঠে সে না বেড়াতে বার হয় শঙ্কর বলেছিল কেন সে প্রশ্নের সন্তোষজনক উত্তর গুজরাটি ভদ্রলোকটির কাছ থেকে পাওয়া যায়নি কিন্তু তার উত্তর অন্যদিক থেকে সে রাত্রেই মিলল রাত বেশি হতে না হতেই আহারাদি সেরে শঙ্কর স্টেশন ঘরে বাতি বসে ডায়েরি লিখছে স্টেশন ঘরেই সে হবে সামনে কাঁচ বসানো দরজাটি বন্ধ আছে কিন্তু আগল দেওয়া নেই কিসে শব্দ শুনে সে দরজার দিকে চেয়ে দেখে দরজার ঠিক বাইরে কাঁচে নাক লাগিয়ে প্রকাণ্ড সিংহ শঙ্কর কাঠের মতো বসে রইল দরজা একটু জোর করে ঠেললেই খুলে যাবে সেও সম্পূর্ণ নিরস্ত্র টেবিলের ওপর কেবল কাঠের রুলটা মাত্র আছে সিংহটা কিন্তু কৌতুকের সঙ্গে শঙ্কর ও টেবিলের কেরোসিন বাতিটার দিকে চেয়ে চুপ করে দাঁড়িয়ে রইল খুব বেশিক্ষণ ছিল না হয়তো মিনিট দুই কিন্তু শঙ্করের মনে হল সে আর সিংহটা কতকাল ধরে পরস্পর পরস্পরের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে তারপর সিংহ ধীরে ধীরে অনাসক্তভাবে দরজা থেকে সরে গেল শঙ্কর হঠাৎ যেন চেতনা ফিরে পেল সে তাড়াতাড়িকে দরজার আগলটা তুলে দিলে এতক্ষণে সে বুঝতে পারলে স্টেশনের চারিদিকে কাঁটাতারের বেড়া কেন কিন্তু শঙ্কর একটু ভুল করেছিল সে আংশিকভাবে বুঝেছিল মাত্র বাকি উত্তরটা পেতে দু একদিন বিলম্ব ছিল সেটা এলো অন্য দিক থেকে পরদিন সকালে ট্রেনের গার্ডকে সে রাত্রের ঘটনা বললে গার্ড লোকটি ভালো সব শুনে বললে এসব অঞ্চল সর্বত্রই এমন অবস্থা এখান থেকে বারো মাইল দূরে তোমার মতো আরও একটা ছোট স্টেশন আছে সেখানেও এই দশা এখানে তো যে কাণ্ড সে কি একটা কথা বলতে যাচ্ছিল কিন্তু হঠাৎ কথা বন্ধ করে ট্রেনে উঠে পড়ল যাবার সময় চলন্ত ট্রেন থেকে বলে গেল বেশ সাবধানের থেকেও সর্বদা শঙ্কর চিন্তিত হয়ে পড়ল এরা কি কথাটা চাপা দিতে চায় সিংহ ছাড়া আরও কিছু আছে নাকি যা হোক সেদিন থেকে শঙ্কর প্ল্যাটফর্মের স্টেশন ঘরের সামনে রোজ আগুন জালিয়ে রাখে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 ए एक, एक दिन गभर रात दूरे कौ सिंहर गर्जन सुनते जीवन ठीक ही से चेल ये आई जनहीन प्रानरस्यमय रत्रि अचेना नक्षत्रे भरा आकाश यह विपदर आशंका यो जीवन निरापद शांत जीवन निीह हो करान होते नय সেদিন বিকেলের ট্রেন রওনা করে দিয়ে সে নিজের কোয়ার্টারের রান্নাঘরে ঢুকতে যাচ্ছে এমন সময় খুঁটির গায়ে কি একটা দেখে সে তিন হাত লাভ দিয়ে পিছিয়ে এলো প্রকাণ্ড একটা হলদে খরিশ গুখুরা তাকে দেখে ফনা উদ্ধত করে খুঁটি থেকে প্রায় এক হাত বাইরে মুখ বাড়িয়েছে আর দু সেকেন্ড পরে যদি শঙ্করের চোখ সেদিকে পড়ত তাহলে না এখন সাপটাকে মারবার কি করা যায় কিন্তু সাপটা পরমুহূর্তে খুঁটি বেয়ে উপরে খড়ের চালের মধ্যে লুকিয়ে পড়ল বেশ কাণ্ড বটে ওই ঘরে গিয়ে শঙ্করকে এখন ভাঁত রাখতে বসতে হবে এ সিংহ নয় যে দরজা বন্ধ করে আগুন জেলে রাখবে খানিকটা ইতস্তত করে শঙ্কর অগত্যা রান্নাঘরে ঢুকলো। এবং কোনো রকমের তাড়াতাড়ি রান্না সেরে সন্ধ্যা হবার আগেই খাওয়া দাওয়া সাঙ্গ করে সেখান থেকে বেরিয়ে স্টেশন ঘরে এলো কিন্তু স্টেশন ঘরেই বা বিশ্বাস কি। সাপ কখন কোন ফাঁক দিয়ে ঘরে ঠুকবে তাকে কি আর রাখা যাবে পরদিন সকালের ট্রেনে গার্ডের গাড়ি থেকে একটা নতুন কুলি রসদের বস্তা নামিয়ে দিতে এলো সপ্তাহে দুদিন মোমবাসা থেকে চাল আর আলু রেল কোম্পানি সব নির্জন স্টেশনের কর্মচারীদের পাঠিয়ে দেয় মাসিক বেতন থেকে দাম কেটে নেওয়া হয় যে কুলিটা রসদের বস্তা নামিয়ে দিতে এলো সে ভারতীয় গুজরাট অঞ্চলে বাড়ি বস্তাটা নামিয়ে সে কেমন যেন অদ্ভুতভাবে চাইল শঙ্করের দিকে এবং পাঁচে শঙ্কর তাকে কিছু জিজ্ঞেস করে এই ভয় যেন তাড়াতাড়ি গাড়িতে গিয়ে উঠে পড়ল কুলির সে দৃষ্টি শঙ্করের চোখ এড়ায়নি কী রহস্য জড়িত আছে যেন এই জায়গাটার সঙ্গে কেউ তা ওর কাছে প্রকাশ করতে চায় না প্রকাশ করা যেন বারণ আছে ব্যাপারটা কি दिन दुई पर ट्रेन पास कर दिए से निजे कोटारे ढुकते जाटू हम सपर घ दिए से खरीश गखूरा सप शाप। पूर्वदृष्ट सप्टा होते नतून एक नये तरो प्रमाण नहीं शकर से दिन स्टेशन घर निजे क्वार्टार और चारधारे जमी भलोकर परीक्षा कर देखले सारा जैसा मटीत बड़ो बड़ो गरत कोटारे उठोने राननाघर देवाले কাঁচা প্ল্যাটফর্মের মাঝে মাঝে সর্বত্র গর্ত ও ফাটল আর ইদূরের মাটি তবুও সে কিছু বুঝতে পারলে না একদিন সে স্টেশন ঘরে ঘুমিয়ে আছে রাত অনেক ঘর অন্ধকার হঠাৎ শঙ্করের ঘুম ভেঙে গেল পাঁচটা ইন্দ্রিয়ের বাইরে আরেকটা কোনো ইন্দ্রিয় যেন মুহূর্তের জন্য জাগরিত হয়ে উঠে তাকে জানিয়ে দিলে যে সে ভয়ানক বিপদে পড়বে ঘোর অন্ধকার শঙ্করের সমস্ত শরীর যেন শিউরে উঠল টর্চটা হাতরে পাওয়া যায় না কেন অন্ধকারের মধ্যে যেন একটা কিসের অস্পষ্ট শব্দ হচ্ছে ঘরের মধ্যে হঠাৎ টর্চটা তার হাতে ঠেকল এবং কলের পুতুলের মতো সে সামনের দিকে ঘুরিয়ে টর্চটা জ্বাললে সঙ্গে সঙ্গেই সে ভয় বিস্ময় কাঠ হয়ে টর্চটা ধরে বিছানার ওপরই বসে রইল দেওয়ালো তার বিছানার মাঝামাঝি জায়গায় মাথা উঁচু করে তুলে ও টর্চের আলো পড়বার দরুন সাময়িকভাবে আলো আধারি লেগে থখে দাঁড়িয়ে আছে আফ্রিকার ক্রূর ও হিংস্রতম সাপ কালো মাম্বা ঘরের মেঝে থেকে সাপটা প্রায় আড়াই হাত উঁচু হয়ে উঠেছে সেটা এমন কিছু আশ্চর্য নয় যখন ব্ল্যাক মাম্বা সাধারণত মানুষকে তারা করে তার ঘাড়ে ছবল মারে ব্ল্যাক মাম্বার হাত থেকে রেহাই পাওয়া একরকম পুনর্জন্ম তাও শঙ্কর শুনেছে শঙ্করের একটা গুণ বাল্যকাল থেকেই আছে বিপদে তার সহজে বুদ্ধিভ্রংশ হয় না আর তার স্নায়ুমণ্ডলীর ওপর সে ঘোর বিপদেও কর্তৃত্ব বজায় রাখতে পারে শঙ্কর বুঝলে হাত যদি তার একটু কেঁপে যায় তবে যে মুহুর্তে সাপটার চোখ থেকে আলো সরে যাবে সেই মুহূর্তে ওর আলো আঁধারই কেটে যাবে এবং তখনই সে করবে আক্রমণ সে বুঝলে তার আয়ু নির্ভর করছে এখন দৃঢ় ও অকম্পিত হাতে টর্চটা সাপের চোখের দিকে ধরে থাকবার উপর যতক্ষণ সে এরকম ধরে থাকতে পারবে ততক্ষণ সে নিরাপদ কিন্তু যদি টর্চটা একটু এদিক ওদিক সরে যায় শঙ্কর টর্চ ধরেই রইল সাপের চোখ দুটো জ্বলছে যেন দুটো আলোর দানার মতো কি ভীষণ শক্তি ও রাগ প্রকাশ পাচ্ছে চাবুকের মতো খাড়া উদ্ধত তার কালো মিশমিশে সরু দেহটাতে শঙ্কর ভুলে গেল চারপাশের সব আসবাবপত্র আফ্রিকা দেশটা তার রেলের চাকরি মুম্বাসা থেকে কিছুমূল লাইনটা তার দেশ তার বাবা মা সমস্ত জগৎটা শূন্য হয়ে গিয়ে সামনের ওই দুটো জল আলোর দানায় পরিণত হয়েছে তার বাইরে শূন্য অন্ধকার মৃত্যুর মতো শূন্য প্রলয়ের পরে বিশ্বের মতো অন্ধকার সত্য কেবলই মহাহিংস্র ফনা মাম্বা যেটা প্রত্যেক ছবলে পনেরোশো মিলিগ্রাম তীব্র বিষ ক্ষতস্থানে ঢুকিয়ে দিতে পারে এবং দেবার জন্যে ওঠ পেতে রয়েছে শঙ্করের হাত ঝিমঝিম করছে আঙুল অবশয়ে আসছে কোনোই থেকে বগল পর্যন্ত হাতের যেন সার নেই কতক্ষণ শেয়ার আর টর্চ ধরে থাকবে আলোর দানা দুটো হয়তো সাপের চোখ নয় জোনাকি পোকা কিংবা নক্ষত্র কিংবা টর্চের ব্যাটারির তেজ কমে আসছে না সাদা আলো যেন হোলদেও নিস্তেজ হয়ে আসছে না কিন্তু জোনাকি পোকা কিংবা নক্ষত্র দুটো তেমনই জ্বলছে রাত না দিন ভোর হবে না সন্ধ্যে হবে শঙ্কর নিজেকে সামলে নিলে ওই চোখ দুটো জ্বালাময়ী দৃষ্টি তাকে যেন মোহগ্রস্ত করে তুলেছে সে সজাগ থাকবে এই তেপান্তরের মাঠে চেঁচালেও কেউ কোথাও নেই সে জানে তার নিজের স্নায়ুমণ্ডলীর দৃঢ়তার ওপর নির্ভর করছে তার জীবন কিন্তু সে পারছে না যে হাত যেন টন টন করে অবশ্যই আসছে আর কতক্ষণ সে টর্চ ধরে থাকবে সাপে নহায় ছবল দিক কিন্তু হাতখানা একটু নামিয়ে সে আরাম বোধ করবে এখন তারপরেই ঘড়িতে টং টং করে তিনটে বাজল ঠিক রাত তিনটে পর্যন্তই বোধহয় শঙ্করের আয়ু ছিল কারণ তিনটে বাজবার সঙ্গে সঙ্গে তার হাত কেঁপে উঠে নড়ে গেল। সামনের আলোর দানা দুটো গেল নিভে কিন্তু সাপ কই তাড়া করে এলো না কেন পরোক্ষণে শঙ্কর বুঝতে পারলে সাপটাও সাময়িক মোহগ্রস্ত হয়েছে তার মতো এই অবসর বিদ্যুতের চেয়ে বেগে সে টেবিল থেকে এক লাফ মেরে অন্ধকারের মধ্যে দরজার আগল খুলে ফেলে ঘরের বাইরে গিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিলে सकाले ट्रेन एल शंकर बी रहा प्लैटफर्मे का ट्रेनर गार्ड के बोल सब बेपार गार्ड बोले चलो देखी स्टेशन घर मध्य घर मध्य कोथ सपे चिन्ह पा गो ना गार्डलोकटा भलो बोले बोली तब शूब बेचे गए कलर एतदिन कथा तुम्हें बोली पाचे भय पाओ तुम्हारे जिनी स्टेशन मास्टर एखे छ তিনিও সাপের উপদ্রবে এখান থেকে পালান তার আগে দুজন স্টেশন মাস্টার এই স্টেশনের কোয়ার্টারে সাপের কামড়ে মরেছে আফ্রিকার ব্ল্যাক মাম্বা যেখানে থাকে তার ত্রিশীমানায় লোক আসে না বন্ধুভাবে কথাটা বললাম উপরওয়ালাদের বলো না যেন যে আমার কাছ থেকে এই কথা শুনেছ ট্রান্সফারের দরখাস্ত করো শঙ্কর বলে দরখাস্তের উত্তর আসতে তো দেরি হবে তুমি একটা উপকার করো আমি এখানে একেবারে নিরস্ত্র আমাকে একটা বন্দুক কি রিভলভার যাওয়ার পথে দিয়ে যাও আর কিছু কার্বলিক অ্যাসিড ফিরবার পথেই কার্বলিক অ্যাসিডটা আমাকে দিয়ে যেও ট্রেন থেকে সে একটা কুলিকে নামিয়ে নিলে এবং দুজনে মিলে সারাদিন সর্বত্র গর্ত বুঝিয়ে বেড়ালে পরীক্ষা করে দেখে মনে হলো কাল রাত্রে ঘরের পশ্চিমের দেওয়ালের কোণে একটা গর্ত থেকে সাপটা বেরিয়েছিল গর্তগুলো ইদূরের। বাইরের সাপ দিনমানে ইদুর খাওয়ার লোভে গর্তে ঢুকেছিল হয়তো গর্তটা বেশ ভালো করে বুঝিয়ে দিলে ডাউন ট্রেনের গার্ডের কাছ থেকে এক বোতল কার্বনিক অ্যাসিড পাওয়া গেল ঘরের সর্বত্র ও আশেপাশে সে অ্যাসিড ছড়িয়ে দিলে কুলিটা তাকে একটা বড় লাঠি দিয়ে গেল দু তিন দিনের মধ্যেই রেল কোম্পানি থেকে ওকে একটা বন্দুক দিলে চা স্টেশনে জলের বড় কষ্ট ট্রেন থেকে যা জল দেয় তাতে রান্না খাওয়া কোনো কোনোরকমে চলে স্নান আর হয় না এখানকার কুয়োর জলও শুকিয়ে গিয়েছে একদিন সে শুনলো স্টেশন থেকে মাইল তিনেক দূরে একটা জলাশয় আছে সেখানে ভালো জল পাওয়া যায় মাছও আছে স্নানো ও মাছ ধরার আকর্ষণে একদিন সে সকালে ট্রেন রওনা করে দিয়ে সেখানে মাছ ধরতে চলল সঙ্গে একজন সোমালি কুলি সে পথ দেখিয়ে নিয়ে গেল মাছ ধরা সাজ সরঞ্জাম মোমবাসা থেকে আনিয়ে নিয়েছিল জলাশয়টা মাঝারি গছের চারধারে উঁচু ঘাসের বোন ইউকা গাছ কাছেই একটা অনুচ্চ পাহাড় জলে সে স্নান উঠে ঘন্টা দুই ছিপ ফেলে ট্যাংরা জাতীয় ছোট ছোট মাছ অনেকগুলো পেলে মাছ অদৃষ্টে জোটেনি অনেক দিন কিন্তু আর বেশি দেরি করা চলবে না কারণ আবার বিকেল চারটের মধ্যে স্টেশনে পৌঁছনো চাই বিকেলের ট্রেন পাস করাবার জন্য মাঝে মাঝে ধরতে যায়। কোনোদিন সঙ্গে লোক থাকে প্রায় একা যায় স্নানেরও কষ্ট ঘুচেছে গ্রীষ্মকাল ক্রমেই প্রখর হয়ে উঠল আফ্রিকা দারুণ গ্রীষ্ম বেলা নটার পর থেকে আর রোদে যাওয়া যায় না এগারোটার পর শঙ্করের মনে হয় যেন দিক বিদিক করে জ্বলছে তবুও সে ট্রেনের লোকের মুখে শুনলে মধ্য আফ্রিকা ও দক্ষিণ আফ্রিকার গরমের কাছে এ নাকি কিছুই নয় শীঘ্রই এমন একটা ঘটনা ঘটল যা থেকে শঙ্করের জীবনের গতি মোড় ঘুরে অন্য পথে চলে গেল একদিন সকালের দিকে শঙ্কর মাছ ধরতে গিয়েছিল যখন ফিরছে তখন বেলা তিনটে স্টেশন যখন আর মাইলটাক আছে তখন শঙ্করের কানে গেল সেই রৌদ্রদগ্ধ প্রান্তরের মধ্যে কে যেন কোথায় অস্ফুট আত্মস্বরে কি বলছে কোন দিক থেকে স্বরটা আসছে লক্ষ্য করে কিছু দূর যেতেই দেখলে একটা ইউকা গাছের নিচে স্বল্পমাত্র ছায়াটুকুতে কে একজন বসে আছে শঙ্কর দ্রুত পদে তার কাছে গেল লোকটা ইউরোপিয়ান পরনে তালি দেওয়া ছিন্ন ও মলিন কোট প্যান্ট এক লাল দাড়ি বড় বড় চোখ মুখের গঠন বেশ সুশ্রী দেহ বেশ বলিষ্ঠ ছিল বোঝা যায় কিন্তু সম্ভবত রোগে কষ্টে ও অনাহারে বর্তমানে শীর্ণ লোকটা গাছের গুড়িতে হেলান দিয়ে অবসন্নভাবে পড়ে আছে তার মাথার মলিন শোলার টুপিটা একদিকে গড়িয়ে পড়েছে মাথা থেকে পাশে एक खी कपड़े बड़ झोला शंकर इंगरेजीते जिज्ञासा कर ले तुम क्या आसच लोकटा कथार उत्तर ना दिए मुखर हाथ नहीं गलपान भंगी को बोल एक जल जल शंकर बोल एखे तो जल नहीं भर दिए स्टेशन पर्त आसते अति कष्टे खानिकटा भर दिए এবং শেষের দিকে একরকম শঙ্করের কাঁধে চেপে লোকটা প্ল্যাটফর্মে পৌঁছল ওকে আনতে গিয়ে দেরি হয়ে গেল বিকেলে ট্রেন ওর অনুপস্থিতিতেই চলে গিয়েছে ও লোকটাকে স্টেশন ঘরে বিছানা পেতে শোয়ালে জল খাইয়ে সুস্থ করলে কিছু খাদ্যও এনে দিলে সে খানিকটা চাঙ্গা হয়ে উঠল বটে কিন্তু শঙ্কর দেখলে লোকটার ভারী জ্বর হয়েছে অনেক দিনের অনিয়মে পরিশ্রমে অনাহারে তার শরীর পারে ভেঙে গিয়েছে দু চার দিনে সে সুস্থ হবে না লোকটা একটু পরে পরিচয় দিলে তার নাম ডিয়েগো অ্যালভারেজ যাতে পর্তুগিজ তবে আফ্রিকার সূর্য তার বর্ণ তামাটে করে দিয়েছে রাত্রে ওকে স্টেশনে রাখলে শঙ্কর কিন্তু ওর অসুখ দেখে সে পড়ে গেল বিপদে এখানে ওষুধ নেই ডাক্তার নেই সকালের ট্রেন মোমবাসার দিকে যায় না বিকেলের ট্রেনে গার্ড রোগীকে তুলে নিয়ে যেতে পারে কিন্তু রাত কাটতে এখনও অনেক দেরি বিকেলের গাড়িখানা স্টেশনে এসে যদি পাওয়া যেত তবে তো কোনো কথাই ছিল না শঙ্কর রোগীর পাশে রাত চেগে বসে রইল লোকটির শরীরে কিছু নেই খুব সম্ভবত কষ্ট ও অনাহার ও অসুখের কারণ এই দূর বিদেশে ওর কেউ নেই শঙ্কর না দেখলে ওকে দেখবে কে बाल्यकाल पर दुख सह्य करते शंकर जे भाव साराारा सेवा कर ले आपनार लोक और चे बस किचू करते उत्तर पूर्वकोणुच्छ पहाड़ श्रेणी पीछन थे चाँद उठे जख से रे झमझम कर निसब्ध निशीत रि तठा प्रानर मध्य भीषण सिंहगर्जन शा ग रोगी तंद्राच्छन्न छो সিংহের ডাকে সে ধর্মর করে বিছানায় উঠে বসল শঙ্কর বলে ভয় নেই শুয়ে থাকো বাইরে সিংহ ডাকছে দরজা বন্ধ আছে তারপর শঙ্কর আস্তে আস্তে দরজা খুলে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো দাঁড়িয়ে চারধারে চেয়ে দেখবামাত্রই যেন সে রাত্রির অপূর্ব দৃশ্য তাকে মুগ্ধ করে ফেললে চাঁদ উঠেছে দূরের আকাশ প্রান্তে ইউকা গাছের লম্বা লম্বা ছায়া পড়েছে পূব থেকে পশ্চিমে ঘাসের বোন যেন রহস্যময় নিষ্পন্দ সিংহ ডাকছে স্টেশন কোয়ার্টারের পিছনে প্রায় পাঁচশো গজের মধ্যে কিন্তু সিংহের ডাক আজকাল শঙ্করের গা সওয়া হয়ে উঠেছে অতি আর আগের মতো ভয় পায় না রাত্রির সৌন্দর্য এত আকৃষ্ট করেছে ওকে যে ও সিংহের সান্নিধ্য যেন ভুলে গেল ফিরেও স্টেশন ঘরে ঢুকলো, টং টং করে ঘড়িতে দুটো বেজে গেল और घरे ढुके देखले रोगी विछान उठे बस आल दाओ खाव लोकटा बस भलो इंगरेजी बोलते शंकर टीम के जल नहीं खवाले लोकटार जर तक जान कमे से बोल्ले तुम्हें कि बोलें भय करे डिओगो आलवारय कर তুমি ডিয়েগো আলবার জানো না লোকটার অষ্ট একটা হতাশা বিষাদ ও ব্যঙ্গ মেশানো অদ্ভুত ধরনের হাসি দেখা দিল সে অবসন্নভাবে বালিশের গায়ে ঢলে পড়ল ওই হাসিতে শঙ্করের মনে হল এ লোক সাধারণ লোক নয় তখন ওর হাতের দিকে নজর পড়ল শঙ্করের বেটে বেটে মোটা মোটা আঙ্গুল। দড়ির মতো শিরাবহুল হাত তামাভ্র দাড়ি নিচে চিবুকের ভাব শক্ত মানুষের পরিচয় দিচ্ছে এতক্ষণ পরে খানিকটা জ্বর কমে যাওয়াতে আসল মানুষটা বেরিয়ে আসছে যেন ধীরে ধীরে লোকটা বললে সরে এসো কাছে তুমি আমার যথেষ্ট উপকার করেছো। আমার নিজের ছেলে থাকলে এর বেশি করতে পারতো না তবে একটা কথা বলি আমি বাঁচব না আমার মন বলছে আমার দিন ফুরিয়ে এসেছে তোমার উপকার করে যেতে চাই तुम्हें इंडियान ये कत माइने पाओ य सामान्य माइनर जो देश ड़े एत दूरे इसे आखिर तक तुम्हारे कष्ट सह्य कर शक्ति आर कथा मन दिए शोन कंतु प्रतिज्ञा कर आज तुम्हें जे सब कथा बोल मृत्युर पूर्वे तुम्हें कारो का प्रकाश करा শঙ্কর সেই আশ্বাসে দিলে তারপরেই সেই অদ্ভুত রাত্রিক ক্রমশ কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে সে এমন এক আশ্চর্য অবিশ্বাস্য ধরনের আশ্চর্য কাহিনী শুনে গেল যা সাধারণত উপন্যাসই পড়া যায় ডিয়েগো আলভারেজের কথা ইয়াংম্যান তোমার বয়স কত হবে বাইশ তুমি যখন মায়ের কোলে শিশু আজ বাইশ বছর আগের কথা আঠেরোশো সালের দিকে আমি কেপ কলোনির উত্তরে পাহাড় জঙ্গলের মধ্যে সোনার্ষনি সন্ধান করে বাড়াছিলাম। তখন বয়স কম ছিল দুনিয়ার কোনো বিপদকেই বিপদ বলে গ্রাহ্য করতাম না বুলাবৈ শহর থেকে জিনিসপত্র কিনে একাই রওনা হলাম সঙ্গে কেবল দুটি গাঁধা জিনিসপত্র বইবার জামবেজি নদী পার হয়ে চলেছি পথ ও দেশ সম্পূর্ণ অজ্ঞাত শুধু ছোটোখাটো পাহাড় ঘাস মাঝে মাঝে কাফিরদের বস্তি ক্রমে যেন মানুষের বাস কমে এলো এমন এক জায়গায় এসে পৌঁছনো গেল যেখানে এর আগে কখনো কোনো ইউরোপিয়ান আসেনি যেখানে নদী বা খাল দেখি কিংবা পাহাড় দেখি সকলের আগে সোনার সন্ধান করি লোকে কত কিপে বড় মানুষ হয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকায় এ সম্বন্ধে বাল্যকাল থেকে কত কাহিনী শুনে এসেছিলুম সেই সব গল্পের মোহই আমাকে আফ্রিকায় নিয়ে এসে ফেলেছিল কিন্তু বৃথায় দুবছর নানা স্থানে ঘুরে বেড়ালো। কত অসহ্য কষ্ট সহ্য করলুম এই দুবছরে একবার তো সন্ধান পেও হারালুম সেদিন একটা হরিণ শিকার করেছি সকালের দিকে তাঁবু খাটিয়ে মাংস রান্না করে শুয়ে পড়লুম দুপুরবেলা কারণ দুপুরের রোদে পথ চলা সেসব জায়গায় একরকম অসম্ভব ১১৫ ডিগ্রি থেকে একশো ডিগ্রি পর্যন্ত উত্তাপ হয় গ্রীষ্মকালে বিশ্রামের পরে বন্দুক পরিষ্কার করতে গিয়ে দেখি বন্দুকের নলের মাছিটা কোথায় হারিয়ে গিয়েছে মাছি না থাকলে রাইফেলে तक ठीक है ना एदिकदी कत खुजे माछीटा पावा गाँच एकथुरे ढिबी तार गाए सदा सदा कि एक कठिन पदार्थ चोखे पड़ल ढिबिटार गाए से जिनटा नाना स्थान आेचे बेचे, बेचे तर दाना संग्रह कर घे मेजे नहीं आपात से ही मछी कर रईफल नलर आगाए बसिए निल পর বিকেলে সেখান থেকে আবার উত্তর মুখে রওনা হয়েছে। কোথায় তাঁবু ফেলেছিলাম সে কথা ক্রমেই ভুলে গিয়েছি দিন পনেরো পরে একজন ইংরেজের সঙ্গে সাক্ষাৎ হল সেও আমার মতো সোনা খুঁজে বেড়াচ্ছে তার সঙ্গে দুজন মাটাবেল কুলি ছিল পরস্পরকে পেয়ে আমরা খুশি হলাম তার নাম জিম কার্টার আমার মতনই ঘুরে। তবে তার বয়স আমার চেয়ে বেশি জিম একদিন আমার বন্দুকটা নিয়ে পরীক্ষা করতে গিয়ে হঠাৎ কি দেখে আশ্চর্য হয়ে গেল আমায় বললে বন্ধুকের মাছি তোমার এরকম কেন তারপর আমার গল্প শুনে সে উত্তেজিত হয়ে উঠল বললে তুমি বুঝতে এই জিনিসটা খাটি রূপো খনিজ রূপ এ যেখানে পাওয়া যায় সাধারণত সেখানে রূপোর খনি থাকে আমার আন্দাজ হচ্ছে এক টন পাথর থেকে সেখানে অন্তত ন হাজার আউন্স রূপো পাওয়া যাবে সে জায়গায় এক্ষুনি চলো আমরা যাই এবার আমরা লক্ষ্যপতি হয়ে যাব সংক্ষেপে বলি তারপর কার্টারকে সঙ্গে নিয়ে আমি যে পথে এসেছিলাম সে পথেই আবার এলাম কিন্তু চার মাস ধরে কত চেষ্টা করে কত অসহ্য কষ্ট পেয়ে কতবার বিরাট দিকদিশাহীন মরুভূমি পথ বেল্টের মধ্যে পথ হারিয়ে মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছেও কিছুতেই আমি সে স্থান নির্ণয় করতে পারলাম না যখন সেখান থেকে সেবার তাঁবু উঠিয়ে দিয়েছিলাম অত লক্ষ্য করিনি জায়গাটা আফ্রিকার ভেল্টে কোনো চিহ্ন বড় একটা থাকে না যা সাহায্যে পুরোনো জায়গা খুঁজে বার করা যায় সবই যেন এক একরকম অনেকবার হয়রান হয়ে শেষে আমরা রূপর খনি রাশা ত্যাগ করে গুয়ায় নদীর দিকে চললাম জিম কার্টার আমাকে আর ছাড়লেন না তার মৃত্যু পর্যন্ত আমার সঙ্গেই ছিল তার সেই শোচনীয় মৃত্যুর কথা ভাবলে এখনো আমার কষ্ট হয় তৃষ্ণার কষ্ট এই ভ্রমণের সময় সব কষ্টের চেয়ে বেশি বলে মনে হয়েছিল আমাদের কাছে তাই এখন থেকে আমরা নদীপথ ধরে চলব এই স্থির করা গেল বনের জন্তু শিকার করে খায়। আর মাঝে মাঝে কাফির বস্তি যদি পাই সেখান থেকে মিষ্টি আলু মুরগি প্রভৃতি সংগ্রহ করি একবার কাফির বস্তির মোরলের মেয়ে হঠাৎ ভয়ানক অসুস্থ হয়ে পড়ল আমরা দেখতে গেলাম পাঁচ বছরের একটা ছোট উলঙ্গ মে মাটিতে পড়ে গড়া দিচ্ছে তার পেটে নাকি ভয়ানক ব্যথা সবাই কাঁদছে ও দাপাদাপি করছে মেয়েটার ঘরে নিশ্চয়ই দানও চেপেছে ওকে মেরে না ফেললে ছাড়বে না তাকেও তার বাবা মাকে জিজ্ঞেস করে এইটুকু জানা গেলো সে বোনের ধারে গিয়েছিল তারপর থেকে তাকে ভূতে পেয়েছে আমি ওর অবস্থা থেকে বুঝলাম কোনো বনের ফল বেশি পরিমাণে খেয়ে ওর পেট কামড়াচ্ছে তাকে জিজ্ঞেস করা হলো কোনো বোনের ফল সে খেয়েছিল কি না সে বললে হ্যাঁ খেয়েছিল কাঁচা ফল মেয়েটা বললে ফল নয় ফলের বীজ সেই ফলের বীজই খাদ্য এক ডোজ হোমিওপ্যাথিক ওষুধে তার ভূত ছেড়ে গেল আমাদের সঙ্গে ওষুধের বাক্সও ছিল গ্রামে আমাদের খাতির হয়ে গেল খুব পনেরো দিন আমরা সেই গ্রামের সর্দারের অতিথি হয়ে রইলাম ইল্যান ধরিন স্বীকার করি আর রাত্রে কাফিরদের মাংস খেতে নিমন্ত্রণ করি বিদায় নেবার সময় কাফির সর্দার বললে তোমরা সাদা পাথর খুব ভালোবাসো না বেশ খেলবার জিনিস নেবে সাদা পাথর দাঁড়াও দেখাচ্ছি একটু পরেই একটা ডুমুর ফলের মতো বড় সাদা পাথর আমাদের হাতে এনে দিলে জিমো আমি বিস্ময় চমকে উঠলাম জিনিসটা হিরে খনি বা খনির উপরকার পাথরের মৃত্তিকার স্তর থেকে পাওয়া পালিশ না করা হীরের টুকরো কাফি সরদার বললে এটা তোমরা নিয়ে যাও ওই যে দূরের বড় পাহাড় দেখছো ধোয়া ধোয়া এখান থেকে হেঁটে গেলে একটা চাঁদের মধ্যে ওখানে পৌঁছানো যাবে ওই পাহাড়ের মধ্যে এরকম সাদা পাথর অনেক আছে বলে শুনেছি আমরা কখনো যাইনি জায়গা ভালো নয় ওখানে বুনিব বলে উপদেবতা থাকে অনেক চাঁদ আগেকার কথা আমাদের গ্রামের তিনজন সাহসী লোক কারো বারণ না শুনে ওই পাহাড়ে গিয়েছিল আর ফেরেনি আরেকবার একজন তোমাদের মতো সাদা মানুষ এসেছিল সেও অনেক অনেক চাঁদ আগে আমরা দেখিনি আমাদের বাপ ঠাকুরদাদের আমলের কথা সে গিয়েও আর ফেরেনি কাফির গ্রাম থেকে বার হয়ে পথে আমরা ম্যাপ মিলিয়ে দেখলাম দূরে ধোঁয়া ধোঁয়া অস্পষ্ট ব্যাপারটা হচ্ছে রিক্সটারভেল্ট পর্বত শ্রেণী দক্ষিণ আফ্রিকার সর্বাপেক্ষা বন্য অজ্ঞাত বিশাল ও বিপদসঙ্কুল অঞ্চল দু একজন দুর্ধর্ষ দেশ আবিষ্কারক বা ভৌগোলিক বিশেষজ্ঞ ছাড়া কোনো সভ্য অঞ্চলে পদার্পণ করেনি ওই বিস্তীর্ণ বনপর্বতের অধিকাংশ স্থানই সম্পূর্ণ অজানা তার ম্যাপ নেই তার কোথায় কি আছে কেউ বলতে পারে না জিম কার্টার ও আমার রক্ত চঞ্চল হয়ে উঠল আমরা দুজনেই তখনই স্থির করলাম ওই অরণ্য ও পর্বতমালা আমাদেরই আগমন প্রতিক্ষায় তার বিপুল রত্নভাণ্ডার লোকচক্ষুর আড়ালে গোপন করে রেখেছে ওখানে আমরা যাবই কাফির গ্রাম থেকে রওনা হওয়ার প্রায় সতেরো দিন পরে আমরা পর্বত পাদদেশে নিবিড় বনে প্রবেশ করলাম আগেই বলেছি দক্ষিণ আফ্রিকার অত্যন্ত দুর্গম প্রদেশে এই পর্বতশ্রেণী অবস্থিত জঙ্গলের কাছাকাছি কোনো কাফির বস্তি পর্যন্ত আমাদের চোখে পড়ল না জঙ্গল দেখে মনে হল কাঠুরিয়ার কুঠার আজ পর্যন্ত এখানে প্রবেশ করেনি সন্ধ্যার কিছু আগেই আমরা জঙ্গলের ধারে এসে পৌঁছেছিলাম জিম কার্টারের পরামর্শ মতো সেখানেই আমরা রাত্রের বিশ্রামের জন্যে টাবু খাটালাম জিম জঙ্গলের কাঠ করিয়ে আগুন জ্বাললে আমি লাগলাম রান্নার কাজে সকালের দিকে একজোড়া পাখি মেরেছিলাম সেই পাখি ছাড়িয়ে তার রোস্ট করব এই ছিল মতলব পাখি ছাড়ানোর কাজে একটু ব্যস্ত আছি এমন সময় জিম বললে পাখি রাখো দুপালা কফি করতো আগে আগুন জ্বালাই ছিল জল গরম করতে দিয়ে আবার পাখি ছাড়াতে বসেছি এমন সময় সিংহের গর্জন একেবারে অতি নিকটে শোনা গেল জিম বন্দুক নিয়ে বেরুল আমি বললাম অন্ধকার হয়ে আসছে বেশি দূর যেও না তারপর আমি পাখি ছাড়াচ্ছি কিছু দূরে জঙ্গলের বাইরেই দুবার বন্দুকের আওয়াজ শুনল একটুখানি থেমে আবার আর একটা আওয়াজ তারপরেই সব চুপ মিনিট দশ কেটে যায় জিম আসে না দেখে আমি নিজের রাইফেলটা নিয়ে যেদিক থেকে আওয়াজ এসেছিল সেদিকে একটু যেতেই দেখি জিম আসছে পিছনে কি একটা ভারী মতো টেনে আনছে আমায় দেখে বললে ভারী চমৎকার ছালখানা জঙ্গলে ধারে ফেরে রাখলে হায়নাতে সাবার করে দেবে তাপুর কাছে টেনে নিয়ে যাই চলো দুজনের টেনে সিংহের প্রকাণ্ড দেহটা তাঁবুর আগুনের কাছে নিয়ে এসে ফেললাম তারপর ক্রমে রাত হল খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়লুম অনেক রাত্রে সিংহের গর্জনে ঘুম ভেঙে গেল তাবু থেকে অল্প দূরেই সিংহ ডাকছে অন্ধকারে বোঝা গেল না ঠিক কত দূরে আমি রাইফেল নিয়ে বিছানায় উঠে বসলাম জিম শুধু একবার বললে সন্ধ্যাবেলা সে সিংহটা জুড়ি বলেই সে নির্বিকারভাবে পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে পড়ল আমি তাবুর বাইরে এসে দেখি আগুন নিভে গিয়েছে পাশে কাঠকুটো ছিল তাই দিয়ে আবার জোর আগুন জ্বাললাম তারপর হাবার এসে শুয়ে পড়লাম পরদিন সকালে উঠে জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম কিছু দূরে গিয়ে কয়েকজন কাফিরের সঙ্গে দেখা হলো তারা হরিণ শিকার করতে এসেছে আমরা তাদের তামাকের লোভ দেখিয়ে কুলি ও পথ প্রদর্শক হিসেবে সঙ্গে নিতে চাইলাম তারা বললে তোমরা জানো না তাই ওই কথা বলছো এই জঙ্গলে মানুষ আসে না যদি বাঁচতে চাও তো ফিরে যাও এই পাহাড়ের শ্রেণী অপেক্ষাকৃত নিচু ওটা পার হয়ে মধ্যে সমতল জায়গা আছে ঘন বনে ঘেরা তার ওদিকে আবার এর উঁচু পর্বত শ্রেণী ওই বোনের মধ্যে সমতল জায়গাটা বড় বিপজ্জনক ওখানে বুনিপ থাকে বুনিপের হাতে পড়লে আর ফিরে আসতে হবে না ওখানে কেউ যায় না আমরা তামাকের লোভে ওখানে যাব মরতে ভালো চাও তো তোমরাও যেও না আমরা জিজ্ঞাসা করলাম বুনিপ কি তারা জানে না তবে তারা স্পষ্ট বুঝিয়ে দিলে বুনিপ কি না জানলেও সে কি অনিষ্ট করতে পারে সেটা তারা খুব ভালো রকমই জানে ভয় আমাদের ধাঁতে ছিল না জিম তো একেবারেই না সে আরো বিশেষ করে জের ধরে বসলো এই বুনিপের রহস্য তাকে ভেদ করতেই হবে হিরে পাই বা না পাই মৃত্যু যে তাকে অলক্ষিতে টানছে তখনও যদি বুঝতে পারতাম বৃদ্ধ এই পর্যন্ত বলে একটু হাঁপিয়ে পড়ল শঙ্করের মনে তখন অত্যন্ত কৌতূহল হয়েছে এই ধরনের কথা সে কখনও আর শোনেনি মুমূর্ষ ডিয়েগো আলভারেজের শীর্ণ পরিচ্ছদ ও শিরাবহুল হাতের দিকে চেয়ে তার পাকা ভুঁড়ুজোড়া নিচেকার ইস্পাতের মতো নীল দীপ্তিশীল চোখ দুটোর দিকে চেয়ে শঙ্করের মন শ্রদ্ধায় ভালোবাসায় ভরে উঠল সত্যিকার মানুষ বটে একজন আলভারেজ বললে এক গ্লাস জল জল পান করে বৃদ্ধ আবার বলতে শুরু করলে হ্যাঁ তারপরে শোনো ঘোর বনের মধ্যে আমরা প্রবেশ করলাম কত বড় বড় গাছ বড় বড় ফার্ন কত অর্কিড অর্কিডও লায়ানা স্থানে স্থানে সে বন নিবিড় ও দুষ্প্রবেশ্য বড় বড় গাছের নিচেকার জঙ্গল এতই ঘন বর্ষীর মতো কাটাগাছের গাছের গায়ে মাথার উপরকার পাতায় পাতায় এমনই জড়াজড়ি যে সূর্যের আলো কোনো জন্মে সে জঙ্গলে প্রবেশ করে কিনা সন্দেহ আকাশ দেখা যায় না অত্যন্ত বেবুনের উৎপাত জঙ্গলের সর্বত্র বড় গাছের ডালে দলে দলে শিশু বালক বৃদ্ধ যুবা নানা রকমের বেবুন বসে আছে অনেক সময় দেখলাম মানুষের আগমন তারা গ্রাহ্য করে না দাঁত খিঁচিয়ে ভয় দেখায় দু একটা বুড়ো শর্তার বেবুন সত্যি হিংস্র প্রকৃতির হাতে বন্দুক না থাকলে তারা অনায়াসেই আমাদের আক্রমণ করতো জিম কাটার বলে অন্তত আমাদের খাদ্যের অভাব হবে না কখনো এই জঙ্গলে সাত আট দিন সেই নিবির জঙ্গলে কাটল জিম কাটার ঠিকই বলেছিল প্রতিদিন একটা করে বেবুন আমাদের খাদ্য যোগান দিতে দেহপাত করত উঁচু পাহাড়টা থেকে জঙ্গলের নানা স্থানে ছোটো বড়ো ঝর্ণা নেমে এসেছে সুতরাং জলের অভাবও ঘটতো না একবার কিন্তু এতেও বিপদ ঘটেছিল एक झर्णार धारे दोपुर बल्ला आगुन जेले बेबुने दापना झल सवार कर जिम गए तृष्णार झोंके झर्नार जल पान करू पर क्रमागत बमि होते शुरू कर लेटे भयनक बैथा एक विज्ञान जानत सन्देह हवाते झर्नार जल परीक्षा कर देखी जले खनिज आर्सेनिक मेशानो आ উপর পাহাড়ের আর্সেনিকের স্তর ধুয়ে ঝর্ণা নেমে আসছে নিশ্চয় হোমিওপ্যাথিক বাক্স থেকে প্রতিষেধক ও দিতে সন্ধ্যার দিকে জিম সুস্থ হয়ে উঠল বনের মধ্যে ঢুকে কেবল এক বেবুন ও মাঝে মাঝে দু একটা বিষধ সাপ ছাড়া অন্য কোনো বন্য জন্তুর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়নি পাখির কথা আর প্রজাপতির কথা অবশ্য বাদ দিলাম কারণ এইসব ট্রপিক্যাল জঙ্গল ছাড়া এত বিচিত্রবর্ণের ও শ্রেণীর পাখি ও প্রজাপতি আর কোথাও দেখতে পাওয়া যাবে না বিশেষ করে বন্য জন্তু বলতে যা বোঝায় তারা সে পর্যায়ে পড়ে না প্রথমেই রিক্সটারভেল্ট পর্বত শ্রেণির একটা শাখা পর্বত আমাদের সামনে পড়ল সেটা মূল ও প্রধান পর্বতের সঙ্গে সমান্তরলভাবে অবস্থিত বটে কিন্তু অপেক্ষাকৃত নিচু সেটা পার হয়ে আমরা একটা বিস্তীর্ণ বনময় উপত্যকায় নেমে তাঁপু ফেললাম একটা ক্ষুদ্র নদী উপত্যকার মধ্য দিয়ে বয়ে গিয়েছে নদী দেখে আমারও জিমের আনন্দ হল এইসব নদীর তীর থেকেই অনেক সময় খনিজ সন্ধান পাওয়া যায় নদীর নানা দিকে আমরা বালি পরীক্ষা করে বেড়াই কিছুই কোথাও পাওয়া যায় না সোনার একটা রেনু পর্যন্ত নেই নদীর বালিতে क्रमे हताश हो पड़ल तक प्राय कूड़ी बस दिन केटे गये कफी खेते खेते जिम बोलने देखे बोल एखने सोनारंधान पा थको इन किद और काटल बेबुनर मांस असह्य और अत्यंत अरुचिकर हो उठे जिमर मत लोको हताश हो पड़ल बोल किम চলো ফিরি এবার কাফির গ্রামে আমাদের ঠকিয়েছে এখানে কিচ্ছু নেই জিম বললে এই পর্বত নানা শাখা আছে সবগুলো না দেখে ফিরব না একদিন পাহাড়ি নদীটার খাতের ধারে বসে বালি চালতে চালতে পাথরের নুড়ির রাশির মধ্যে অর্ধপ্রথিত একখানা হলদি রঙের ছোট পাথর আমিও জিম একসঙ্গেই দেখতে পেলাম দুজনেই তাড়াতাড়ি সেটা খুঁড়ে তুললাম আমাদের মুখ আনন্দে ও বিস্ময়ে উজ্জ্বল হয়ে উঠল জিম বললে গিয়ে গো পরিশ্রম এতদিনে সার্থক হল চিনেছ তো আমিও বুঝেছিলাম বললাম হ্যাঁ কিন্তু নদী স্রোতে ভেসে আসা জিনিসটা খনির অস্তিত্ব নেই এখানে পাথরখানা দক্ষিণ আফ্রিকার বিখ্যাত হলদি রঙের হীরের জাত অবশ্য খুব আনন্দের কোনো কারণ ছিল না কারণ এতে মাত্র এটাই প্রমাণ হয় যে এই বিশাল পর্বত শ্রেণীর কোনো অজ্ঞাত দুর্গম অঞ্চলে হলদেহিরের খনি আছে নদী স্রোতে ভেসে এসেছে তা থেকে একটা স্তরের একটা টুকরো সে মূল খনি খুঁজে বার করা অমানসিক পরিশ্রম ধৈর্য ও সাহস সাপেক্ষ সে পরিশ্রম সাহস ও ধৈর্যের অভাব আমাদের ঘটত না কিন্তু যে দৈত্য ওই রহস্যময় বন পর্বতের অমূল্য হীরক্ষণীর প্রহরী সে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আমাদের বাধা দিলে একদিন আমরা বনের মধ্যে একটা পরিষ্কার জায়গায় বসে সন্ধ্যার দিকে বিশ্রাম করছি আমাদের সামনে সেই জায়গাটাতে একটা তাল গাছ তালগাছের তলায় গুড়িটা ঘিরে খুব ঘন বনয হঠাৎ আমরা দেখলাম কিসে যেন অত বড় তাল গাছটা এমন নাড়া দিচ্ছে তার উপরকার শুকনো ডালপালাগুলো খড়খড় করে নড়ে উঠছে যেমন নড়ে ঝড় লাগলে গাছটাও সেই সঙ্গে নড়ছে আমরা আশ্চর্য হয়ে গেলাম বাতাস নেই কোনোদিকে অথচ তাল গাছটা নড়ছে কেন আমাদের মনে হলো কে যেন তাল গাছটার গুড়িটা ধরে ঝাঁকি দিচ্ছে জিম তখনই ব্যাপারটা কি তা দেখতে গুড়ির তলায় সেই জঙ্গলটার মধ্যে ঢুকল সে ওর মধ্যে ঢুকবার অল্পক্ষণ পরেই আমি একটা আর্তনাচ শুনতে পে রাইফেল নিয়ে ছুটে গেলাম ঝোপের মধ্যে ঢুকে দেখি জিম রক্তাক্ত দেহে বোনের মধ্যে পড়ে আছে কোনো ভীষণ বলবান জন্তুতে তার মুখের সামনে থেকে বুক পর্যন্ত ধারালো নখ দিয়ে চিড়ে ফেড়ে দিয়েছে যেমন পুরোনো বালিশ ফিরে তুলো করে তেমনি জিম শুধু বললে সাক্ষাৎ ছয়তান মূর্তিমান শয়তান হাত ইঙ্গিত করে বললে পালাও পালাও তারপরেই জিম মারা গেল তাল গাছের গায়ে দেখি যেন কিসের একটা মোটা শক্ত চোচ লেগে আছে আমার মনে হল কোনো ভীষণ বলবান জানোয়ার তাল গাছের গায়ে গা ঘষছিল গাছটা ওইরকম নড়ছিল সেই জন্যেই জন্তুটার কোনো পাত্তা পেলাম না জিমের দেহ ফাঁকা জায়গায় বার করে আমি রাইফেল হাতে ঝোপের ওপারে গেলাম সেখানে গিয়ে দেখি মাটির ওপরে কোনো অজ্ঞাত জন্তুর পায়ের চিহ্ন তার মোটে তিনটে আঙ্গুল পায় কিছু দূর গেলাম পায়ের চিহ্ন অনুসরণ করে জঙ্গলের মধ্যে কিছু দূর গিয়ে একটা গুহার মুখে পদচিহ্নটা ঢুকে গেল গুহার প্রবেশপথের কাছে শুকনো বালির ওপর ওই অজ্ঞাত ভয়ানক জানোয়ারটার বড় বড় তিন আঙ্গুলের ঠাবার দাগ রয়েছে তখন অন্ধকার হয়ে এসেছে সেই জনহীন অরণ্যভূমি ও পর্বত বেষ্টিত অজ্ঞাত উপত্যকায় একা দাঁড়িয়ে আমি এক অজ্ঞাততর ভীষণ বলবান জন্তুর অনুসরণ করছি ডাইনে চেয়ে দেখি প্রায় অন্ধকার সন্ধ্যায় সুচ্চ ব্যাসাল্টের দেওয়াল খাড়া উঠেছে প্রায় চার হাজার ফুট বনে বনে নিবিড় খুব উঁচুতে পর্বতের বাঁশবনের মাথায় সামান্যজনে একটু রাঙা রোদ কিংবা হয়তো আমার চোখের ভুল অনন্ত আকাশের আভা পড়ে থাকবে ভাবলাম এ সময় গুহার মধ্যে ঢোকা বা দাঁড়িয়ে থাকা বিবেচনার কাজ হবে না জিমের দেহ নিয়ে ফিরে এলুম সারা রাত তার মৃতদেহ নিয়ে আগুন জেলে রাইফেল তৈরি রেখে বসে রইলুম পরদিন জিমকে সমাধিস্থ করে আবার ওই জানোয়ারটার খোঁজে বার হলাম কিন্তু মুশকিল এই যে সেই গুহা অনেক খুঁজে কিছুতেই বার করতে পারলাম না ওরকম অনেক গুহা আছে পর্বতের নানা জায়গায় সন্ধ্যার অন্ধকারে কোন গুহা দেখেছিলাম কে জানে সঙ্গীহীন অবস্থা সেই মহাদুর্গম রিক্সটারভেল পর্বত শ্রেণীর বোনের মধ্যে থাকা চলে না পনেরো দিন হেঁটে সেই কাফির বস্তিতে পৌঁছলাম তারা চিনতে পারলে খুব খাতির করলে তাদের কাছে জিমের মৃত্যু কাহিনী বললাম শুনে তাদের মুখ ভয় কেমন হয়ে গেলো ছোটো ছোটো চোখ ভয় বড়ো হয়ে উঠল বললে সর্বনাশ বুনিপ ওই ভয় ওখানে কেউ যায় না কাফির বস্তি থেকে আর পাঁচ দিন হেঁটে অরেঞ্জ নদীর ধারে এসে একখানা টাচ লঞ্চ পেলাম তাতে করে এসে সভ্য জগতে আমি আর কখনো রিক্সটারভেল পর্বতের দিকে যেতে পারিনি চেষ্টা করেছিলাম অনেক কিন্তু বুয়ার যুদ্ধ এসে পড়ল যুদ্ধে গেলাম আহত হয়ে প্রিক্টোরিয়ার হাসপাতালে অনেক দিন রইলাম তারপর সেরে উঠে একটা কমলালেবুর বাগানে কাজ পেয়ে সেখানেই এতদিন ছিলাম বছর চার পাঁচ শান্ত জীবনযাপন করবার পরে ভালো লাগলো না তাই আবার বার হয়েছিলাম কিন্তু বয়স হয়ে গিয়েছে অনেক ইয়াংম্যান এবার আমার চলাবোধায় ফুরবে এই ম্যাপখানা তুমি রাখো এতে রিক্সটারফিল্ড পর্বত ও যে নদীতে আমরা হিরে পেয়েছিলাম মোটামুটিভাবে আকা আছে সাহস সেখানে যেও বড় মানুষ হবে বুয়ার যুদ্ধের পর ওই অঞ্চলে ওয়াই নদীর ধারে দু একটা ছোট বড় হীরের খনি বেরিয়েছে কিন্তু আমরা যেখানে হিরে পেয়েছিলাম তার সন্ধান কেউ জানে না ঝেও তুমি ডিএ আলভারেস গল্প শেষ করে আবার অবসন্নভাবে বালিশের গায়ে ভর দিয়ে শুয়ে পড়ল আপনারা শুনলেন चाँदर पहाड़े द्वित एपिसोड बांगला गल्प पडकस्टे परवर्तीपिसोडे शंकर चाक यागो अलभारेजर संगे बैरिए पड़े रिक्सटे फिल्डर दिखे चाँद पहाड़ अपन कैम लगे ताइटिसे बांगला गल्प पडकस्ट वेबसाइटे आशा कराँवर पहाड़े तृत्य पर्व शिग्री अपन सामने हाजिर होतीमे শুনুন ও শুনান বাংলা গল্প পডকাস্ট নমস্কার